আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতিল্লাহ ওয়াসীন জিকির ও তার আদাব শীর্ষক সমষ্টিক আলোচনায় পৃথটিভি বাংলার দূরের কাছে যে সকল সুযোগর্শক আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি বিজ্ঞ আলমদের সমন্বয়ে একটি বিষয়কে তার বিভিন্ন দিক সহ তুলে ধরা এই অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য আর আজকে যে পর্ব নিয়ে আলোচনা করব সেটা হলো হাজ মৌসুমে যে জিকির করার কথা মেশায়রুল হ্যারাম সেগুলির কীভাবে জিকির করতে হবে আর ওই জিকির বাদ দিয়ে আমরা কি কীভাবে জিকির করে থাকি তাহলে কি হবে আসুন গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা বিজ্ঞ আলোচকদের আলোচনা শুনি তার আগে আমরা পরিচিত হয়ে নেব আমাদের অতিথিদের সাথে প্রথমেই আমার দাদনি আছেন বিশিষ্ট আলমাবিদে সম্মানিত সাথে রয়েছি আমি হারুন হোসেন বলছিলাম হাজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ আর সেটিতে আল্লাহরবুল্লাহ আলমিন যে জিকিরের ব্যবস্থা করেছেন তাকে স্মরণ করার সে প্রসঙ্গ নিয়ে আমরা প্রথমেই আলোচনা শুনব আমাদের অতিথি আলোচক শেখ আকরামুজামান বীর আব্দুলাম শেখ আসলে আমরা আগেই বলেছি যে আল্লাহ তবরকতলার জিকির কায়েম করার জন্যই কিন্তু সমস্ত এবাদত শরীয়ত সম্মত করা হয়েছে প্রবর্তন করা হয়েছে এইটা হলো মূল কথা বলা যেতে পারে আল্লাহর জিকিরটাই হলো মুখ্য কিন্তু আল্লাহর জিকির কিভাবে করব। কিসের মাধ্যমে করব এই মাধ্যমগুলো হল এবাদত আল্লাহর জিকিরের একটা মাধ্যম হচ্ছে হজ এই জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন তোয়াফু বিল বৈতি এবং মাঝে সাই করা হয়েছে এবং মিনায় জমরাকে পাথর নিক্ষেপ করা এই বিষয়টা বিধিবদ্ধ করা হয়েছে এই জন্য যে এর মাধ্যমে আল্লাহর জিকির কায়েম করা হবে দেখা যাচ্ছে যে আমরা এই যে তফ করতে যে কিছু দোয়া আমরা পাঠ করি হাজরা আসওয়াদের কাছে যে সেখানে আমাদের তফ শুরু হবে তফের শুরুতেই পাওয়া যাচ্ছে বিসমিল্লাহ চুমু খেলে বিসমিল্লাহ আকবর এরপরে যদি আমি চুমুক খাইতে না পারি তাহলে হাত দিয়ে অথবা কোনো স্টিক কাঠি দিয়ে হ্যাঁ সে জায়গা হাজরা আসবাদকে স্পর্শ করে স্পর্শস্থলকে চাবো বিসম্লাহ আকবার। যদি আমি তাও না পারি তাহলে ইশারা করব হাজরা আসবাদের দিকে তখন আকবার। তাহলে দেখা যাচ্ছে ওই ইশারাকৃত হাতকে চুমুন দিতে হবে না যেহেতু করে নেয় যদি ইশারা করে তাহলে সেখানে নাই। তাহলে তোয়াফের শুরুটাই এটাই তো হলো হজ উমরার প্রথম কাজ তো এখানেই আমরা কি করলাম শুরু করলাম আল্লাহর জিকির দিয়ে বিসমিল্লা বিসমুলিল্লাহ হলো একটা কমন জিকির যেটা বিভিন্ন দুনিয়াবী কাজের ক্ষেত্রেও যে কোনো বৈধ কাজের ক্ষেত্রে বিসমিল্লা বলা আল্লাহর বলছেন এবং এটা হলো একটা উত্তম <coughs> জিগির চমৎকার আলোচনায় এখান থেকে আমরা অনেক কিছু শিখে নেব প্রথমে আমি ওই মুখলেশ ভাই থেকে আবার শুরু করি ওই যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এটা আপনি অফিসে যাওয়ার সময় মসজিদে যাওয়ার সময় বাজারে যাওয়ার সময় সফরে সব সময়ের জন্য এটা প্রযোজ্য যে বের হওয়ার সময় আপনি বলবেন বিসমিল্লা কাল তু আল্লাহ ওলা ইল্লা কোয়াত্লাবুল্লাহ ছোট্ট দোয়া মুখস্ত করতে কোনো অসুবিধা নেই তাহলে হুদিতা ওয়া উফিতা ওয়া কুফিতা হুদিতা মানে আল্লাহ রাবুল আলমিন আপনার জায়গাপত্য আপনাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবেন ওয়া কুফি তা যদি কোনো ঝঞ্ঝাট বিক্ষোভ থাকে তাহলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন বা উকি তা কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হলে ইনশা আল্লাহ আল্লাপ পাক আপনাকে হেফাজত করবেন বড় চমৎকার দেওয়া কিন্তু এটা বউটে সবাই আমি বলব ভাই বোন আল্লাহর বাস্তে নিজেরাও এটা শিখুন বাচ্চাদেরকেও এটা শিখান এরপরে যখন আমরা সফরে যাব সফরে যাওয়ার পরে স্বাভাবিকভাবে আমরা বাহনে উঠি তো বাহনে ওঠার যে আদবটা হচ্ছে সেটা হচ্ছে বিসমিল্লা বলে বাহনে ওঠা সেটা রিক্সা হোক সাইকেল হোক বাস হোক গাড়ি হোক তো যখন যে অংশগুলো উঠুন বি আর ডায়নামিক এর বোঝা আপনি তন ফুল আল্লাহু রাব্বাল আলামিন জিবর সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লা يلا هو تاكله পোটটো পোটটো পোটটো পোটটো পোটটো পোটটো পোটটো পোটটো পোটটো পোটটো পোটটো بس بس بس সংগ্রহ করতে বলছেন এরপরে কি বলছেন এবং উত্তম পাথিয়ে হলো তাকুয়া এই যে তাকুয়া এটা হলো আল্লাহকে স্মরণ করা আল্লাহকে জিগির করার সবচেয়ে বড় এবং ফলপ্রস একটা ব্যবস্থা বা পন্থা আল্লাহকে ভয় এই যে আল্লাহ ভীতিটা আপনার সঙ্গী যদি থাকে তাহলে আপনি আল্লাহ রিলেটেড থাকলেন আল্লাহ সাথে সংযুক্ত থাকলেন প্রত্যেকটা বিষয়ে কিন্তু আল্লাহকে ভয় করার বিষয় আছে এই জন্য হজান হজ তো হলো নির্দিষ্ট কয়টা মাস নিয়ে হবে হাজার যে ব্যক্তি এর ভিতরে হজের সিদ্ধান্ত নেবে ফালা সেজন্য কোন ধরনের অশ্লীল কাজ না করে ওলা ফুসুক এবং কোনো হইল তারপরে ওলা এবং এর ভিতরে কোনো জিদাল ঝগড়াঝাটি নাই সব সময় একটা দেখেন আল্লাহর জিকির থেকে খালি করে আল্লাহর জিকির থেকে বিমুখ করে দেয় মানে ভুলিয়ে দেয় যে পয়েন্টগুলো এগুলো আল্লাহ আগে নিষেধ করে দিচ্ছে মানে একটা বান্দার পরিবেশ সৃষ্টি করে দিচ্ছেন জিকিরের ব্যাপারে তার কোনো ধরনের অশ্লীল অথবা যে সমস্ত এবং ঝগড়াঝাটি করলে যে আল্লাহ তো বড় কথাটাকে করা হয় এটা আল্লাহ তো বড় নিষেধ করে আমাদেরকে যেন পরিষ্কার করে নিচ্ছেন আল্লামুখী করে নিচ্ছেন তারপরে আল্লাহ তো বড় কথা আমাদেরকে কি পাথেয় নিতে হবে সেই পাথেয়র ব্যাপারে বলছে তাকোয়াল্লাহ আল্লাহ তো বড় কতলার তাকোয়া আল্লাহ ভীতি এইটা হবে আমাদের হজের ভিতরে পাথেয় যদি এই তাকোয়া নামক চালিকা শক্তি আমাদের ভিতরে থাকে তাহলে দেখা যাবে যে শুধু আল্লাহর জিকিরই হচ্ছে তাহলে দেখা যাচ্ছে শুধু আল্লামুখীই আমি থাকছি আমাকে কখনো। অন্য কোন জাগতিক ব্যস্ততা অথবা শয়তানি চক্রান্ত আমাকে স্পর্শ করতে পারবে না আমাকে বিচ্ছুত করতে পারবে না এটার ব্যাপারে এইভাবে আমি যখন প্রস্তুত হইলাম তারপরে তো হজের যে নিয়ত এহেরামের ব্যাপার আছে তো তার আনন্দ করতে পারে রকম নিমি নিমি আর এর উপরেও গিয়া হুংগা মুআইস তো আসদিন সবকিছু ঠিক আছে বুঝলি? ফাংশন না। মানে তোটা <laughs> এখন আমরা Mm ¶¶ -hmm. বলছে ড জাহাঙ্গীর ইব্রাহিম জাহাঙ্গীর আলম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 তাকে জানার জন্য ইসলামের মেনে চলা ভালো মন্দির মাঝে করার জন্য চেতনা দিয়েছেন রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদনীহ বিন इनन्य चे। गुणावली जानते देखा अनुष्ठान इलामाम माना दुनिया आज रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठटाए बीस टीवी बांगल् মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওসসালাম রসুলিল্লাহ আাদউজবিল্লাহ রাহীমিলোতা ভাই ও বনেরা আমরা বিগত পর্বে सम्पद सम्पर्केसलमर दृष्टिभंगी आलोचना कर सम्पद के इसलाम मानुषर जीवन अत्यंत गुरुत्वपूर्ण एककरण हिसाब सेवेचना करलापा अकरबुल आलमीन सम्पद के मानुष्टर जीवन अन्नतम गुरुत्वपूर्ण एक मौलिक अधिकार बोले सब्यस्त कर्पर पर इसलम मानुषर व्यक्ति मालिकाना सत्व के स्वीकार कर এবং অত্যন্ত ভারসাম্যপূর্ণভাবেই করেছে ইসলাম মানুষের ব্যক্তিকে সম্পদের উপর অবাধ এবং নিরঙ্কুশ মালিকানা যেরকম প্রদান করেনি আবার মানুষকে সম্পদের সত্য এবং মালিকানা থেকে পরিপূর্ণরূপে বঞ্চিতও করেনি বরং এই উভয়টির মাঝামাঝি একটি মধ্যপন্থা ইসলাম অবলম্বন করেছে এখানে মৌলিকভাবে ব্যক্তি মালিকানা তামাল্লুকুশি এটাকে ইসলাম স্বীকৃতি দিয়েছে কিন্তু এটা যেন আবার বলগাহীন এবং একেবারে মানুষের যাবতীয় সম্পদ একটি বিশেষ শ্রেণীর কাছে কুক্ষিগত না হয়ে যায় মানুষের মধ্যে যেন আকাশ পাতাল বৈষম্য তৈরি না হয় তার জন্যে মানুষের ব্যক্তি মালিকানাকে ইসলাম কিছু মৌলিক বিধিবিধানের দ্বারা সেটাকে সীমাবদ্ধ করে দিয়েছে এভাবে ব্যক্তিমালিকানাকে ইসলাম স্বীকার করার কারণে মানুষ মানুষের যে নেচার মানুষের যে স্বভাব আল্লাপাক রব্বা আলমিন কোরআনে পাকের মধ্যে বলেছেন বা ওহদুরাতিল আনফুস আশ্মোহা প্রতিটি মানুষের মনের মধ্যেই একটি নিজস্ব বিষয়ের প্রতি আকর্ষণ স্বভাবগত করে দেয়া হয়েছে প্রত্যেকটি মানুষ নিজের জিনিসের প্রতি একটা বাড়তি আকর্ষণ অনুভব করে যেটা সে অন্যের জিনিসের প্রতি করে না যেটা নিজের নয় যার উপর নিজের অধিকার প্রতিষ্ঠিত নেই যার উপর নিজের সত্য প্রতিষ্ঠিত নেই সেটার প্রতি মানুষের কখনোই তার সেই আগ্রহ এবং তার সেই দায়িত্ব বোধ মানুষের মধ্যে আসে না আগ্রহ আসে না উৎসাহ উদ্দীপনা তৈরি হয় না যেটা মানুষের নিজের ব্যক্তিগত সত্ত্বাধিকারী বস্তুর প্রতি হয়ে থাকে এই ইসলাম সম্পদের উপর মানুষের ব্যক্তি সত্ত্ব দান করেছে ইসলাম ব্যক্তি মালিকানাকে স্বীকার করেছে এবং মানুষকে সম্পদের ব্যক্তি মালিকানা দান করেছে এতে মানুষ তার সেই সম্পদকে বৃদ্ধি করার তার সেই সম্পদের সম্পদ বাড়ানোর একটা উদ্দীপনা মানুষের মধ্যে তৈরি হয়েছে এই কারণে দুনিয়াতে মানুষ প্রত্যেকে যার যার সম্পদ বৃদ্ধি করার পিছনে যখনই সে উৎসাহিত হয়েছে এটা মানুষের পৃথিবীতে সম্পদ বৃদ্ধি হওয়ার একটা কারণ হিসেবে কাজ করেছে আল্লাহ আল্লাপাক রব্বুর আলমিন এভাবেই মানুষকে ব্যক্তি সম্পদের উপর ব্যক্তি মালিকানা দিয়ে সম্পদ বৃদ্ধি করার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছেন এতে দুনিয়ার পৃথিবীর মোট সম্পদ বৃদ্ধি পাওয়ার একটি উপলক্ষ হয়েছে কিন্তু আবার পক্ষান্তরে যেটা বারবার আমরা বলছি যে মানুষের মধ্যে যেন বৈষম্য আর ফারাকটা খুব বেশি না হয়ে যায় এই জন্য প্রতিটি মানুষের মৌলিক অধিকারকে মৌলিক প্রয়োজন বেসিক নিডসগুলোকে পূরণ করার জন্য ইসলাম অলটারনেটিভ বিধান দিয়ে রেখেছে যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাপাক রব্বুলা আলমিন কোরআনে পাকের মধ্যে মানুষের সম্পদের ব্যাপারে মৌলিক দৃষ্টিভঙ্গি এটা ব্যক্ত করেছেন এবং আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন মানুষকে সম্পদ উপার্জন করার জন্য উদ্বুদ্ধ করেছেন ফাইদা কুদিয়াত সালাদ যখন সালাদ আদায় করা শেষ তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো ফদরুলিল্লাহ এবং আল্লাহ আল্লাপাক রাব্বুল আলমিনের অনুগ্রহের সম্পদ তোমরা সন্ধান করো অন্বেষণ করো এভাবে জলে স্থলে সব জায়গায় মানুষ যেন সম্পদ আহরণ করার জন্যে মানুষ পরিশ্রম করে মেহনত করে মানুষ ছুটে বেড়ায় এই আল্লাহ পাক রব্বর আলমিন কোরআন পাকের মধ্যে একাধিক নির্দেশনা প্রদান করেছেন আল্লাহ বলছেন হুয়াল্লা জি সাক্ষর আল বাহার আলিদাক মিনহুল রাহমাং তিয়ান্তাখরিজু মিনহু হাই তাল বাসুনাহা আল্লাহ পাক রব্বুর আলমিন সমুদ্রকে তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন তোমাদের অনুগত করে দিয়েছেন এবং সমুদ্রের মধ্যে আল্লাপাক রব্বুর আলমিন তোমাদেরকে সমুদ্রের গহিনে পৌঁছার এবং সমুদ্র পাড়ি দেওয়ার ব্যবস্থা আল্লাপ আক্রাবিন করে দিয়েছেন সমুদ্র জয় করার সামর্থ্য আল্লাহ তোমাদেরকে দিয়েছেন কেন লিথাকুলু মিনহু লাহমাং তরি যানিজু মিনহু হেলিয়া তাংতাল সমুদ্র থেকে তোমরা লাহমে তরি একেবারে তাজা গোস্ত তোমরা যেন এখান থেকে ভক্ষণ করতে পারো অর্থাৎ সমুদ্রের যে বিভিন্ন প্রাণী আল্লাপাক রেখেছেন যেখান থেকে বিশেষ করে মৎস্য আর সমুদ্র থেকে তোমরা বিভিন্ন অলঙ্কারি সেখান থেকে তোমরা আহরণ করো যে অলঙ্কারি তোমরা ব্যবহার করবে সমুদ্রের তলদেশ থেকে মুক্ত সহ নানা বিভিন্ন ধরনের যে সম্পদ যেগুলো